আবু হুরাই রাহদালাহ্ন বর্ণনা করেন রসেল সাল্লাহ সাল্লাম বলেছেন শীঘ্রই ফিতনার আসে আসতে থাকবে ওই সময় উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম দাঁড়ানো ব্যক্তি ভ্রাম্যমাণ ব্যক্তি হতে অধিক রক্ষিত আর ভ্রাম্যমাণ ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে অধিক বিপদমুক্ত যে ব্যক্তি ফিতনার দিকে চোখ তুলে তাকাবে ফিতনা তাকে গ্রাস করবে তখন যদি কোনও ব্যক্তি তার দিন রক্ষার জন্য কোনো ঠিকানা অথবা নিরাপদ আশ্রয় পায় তবে সেখানে আশ্রয় গ্রহণ করাই উচিত হবে